W'ashadu an la إله illa allahu wahdahu la sharika laha Wa la nadhiru la hu wa la makiela la hu wa la waziru la hu wa la mysa la la Wa la awa la وَن shaدwan na سidana wasanaadana وَحib وَحابّنا وَطبنا وَطب كل ب أولانا وماولنا محَّدًا ابُه ورسُulu ال ج يرsهُ إ كََّّاس بshiron وَ রিমি বিস্লা রহমানি রহিম মান তু বিল্লা সদা লু মৌলা كما আলি على سيدنا কমাস وعلى ইব سيدنا আলি স্যদিনা ইবরীমিদম مجيد বারিকালা সই দিনা মোহাম্মদি আলি স্য দিনা মোহাম্মদ কমাবারা সই দিন ইব্রাহিম আলি সই দিনা ইব্রাহিমি তুম মজি ও মরদে মুজাহিদ নজরা তা না মরদে মুজাহিদ নজরাত না ও জিসি রায় পদ মস্তি কদার ই সোতা না গা ফে লাহন আবাশি শায়দ কেন গাহে কু নহন আবাশি শায়দ কেন গাহে কু নহন গর সরকা গরব হোগে মালে কে আবার পর দির মিনার গরবাহরে আগর দুরে বনে পনে কোসার ওকে তরফ হোকে মে সৈয়দে আবরার রব্বুল আলমের দরবারে লক্ষ গুডি শুক্রারে গুষ্টি যিনি জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তোফিক এনায় করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অবণিত আয়াত থেকে এক আয়াতের একটি অংশ এবং মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার ইচ্ছা করছি ও আমা তৌফিকোভানা ইল্লা ইল্লা মা আল্লা কানিমুল হাকিম আপনারা যারা ধারাবাহিক ভাবে আমার আলোচনা শুনে আসতেছেন অবশ্যই আপনারা অবগত আছেন আমি কোরআনের একটি আয়াত ওমা ফলাক্তুল জিনুদ এই নিয়েই বিগত কয়েক সপ্তাহ আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম গত সপ্তাহ যেহেতু মহারম মাস ছিল এই জন্য মহারম উপলক্ষ করে মহারম সম্পর্কে কিছু করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করেছি আবার পূর্বের আলোচনায় ফিরে আসার ইচ্ছে করছি আমি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি দিন ইনসানকে আবাদতের জন্য সৃষ্টি করেছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আর বাড়ির নামক কিভাবে লিখেছেন আবাদত দশ প্রকার স্মরণ আছে আপনাদের আহমুল আবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত নামাজ দ্বিতীয় নাম্বার আবাদত রোজা তৃতীয় নাম্বার হজ চতুর্থ নাম্বার জাকাত পঞ্চম নাম্বারে বলেছি তিলাওয়াতে কোরআন এক ষষ্ঠ নাম্বারও বলেছি আপনাদের স্মরণ আছে সেটা কি হালাল খাওয়া হালাল রিজি কন্বেষণ করা এটাও একটি এবাদক সপ্তম নম্বর হুকুকুল জার হারা প্রতিবেশীর হক আদায় করা ওদের খবর নেওয়া এটা সপ্তম নম্বর এবাদক বলেছেন দুটি আল্লাহর বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল এনেছে তার উপর হক দায়িত্ব কর্তব্য সে যেন ফাঁড়া প্রতিবেশীর হক আদায় করে ওদেরকে সম্মান করে এবং ওদের খোঁজ খবর নেয় ফাঁড়া প্রতিবেশী তিন প্রকার এক ধরনের ফাড়া প্রতিবেশী ওরা আপনার প্রতিবেশীও এবং আত্মীয় তার পাশাপাশি ওরা আপনার আত্মীয় এদের হক হচ্ছে ডবল ফাড়া প্রতি হিসেবে এক নাম্বার হক দ্বিতীয় নাম্বার যেহেতু আবার আপনার আত্মীয় স্বজনেরা দ্বিতীয় নাম্বার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই আপনার বাইরের পাশে তারা অবস্থান করছে আপনার বায়ের পাশের লোক গড়ের পাশের লোক কোনো কোন বুজুর্গান একদিন বলেছেন যে জায়গায় আপনার ঘর অবস্থিত ওই ঘরের ৪০ হাত ডাইনে বামে সামনে পিছনে এই ৪০ হাত এরিয়ার ভিতরে যারা থাকবে এরা হবে আপনার ফাড়া প্রতিবেশী তৃতীয় নাম্বার এরা আপনার আত্মীয় না ফাড়া প্রতিবেশীও না তবে একসঙ্গে চলাফিরা করেন একসঙ্গে ওদের সাথে কাজ কারবার করেন কয়েকজন লোক একই মিলে চাকরি করেন একই দোকানে চাকরি করেন এরা আপনার আত্মীয়তার সম্পর্ক নেই আপনার ঘরের চল্লিশ সাত চতুর্শেও এদের কোনো ঘর নেই তবে আপনার কলিং একসাথে একসঙ্গে চাকরি করেন একই জায়গায় একো প্রতিষ্ঠানে এদেরও কিছু হক আছে হুজুরফাক সাল্লাহু আলহিম হাদিস করেছেন কল আরু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম আলাল মুসলিম সিতু কিলাম নয়টি হকের কথা নুবি আলোচনা করছেন ফাড়া প্রতিবেশী এবং মুসলমানের সয়তি হক যখন তোমার ফাড়া প্রতিবেশীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে মুসলমান বাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে এক নাম্বার হক ফাসাল্লি মালাই তাকে শুদ্ধ ভাষায় স্পষ্টভাবে সালাম দিবে এমনভাবে সালাম দিবে যেন তার কানে আপনার সালামের আওয়াজ পৌঁছে অনেকে আমরা সালাম দিই মুখ দিয়ে বীর বিরে ঠোঁট নাড়া চাড়া করে ঠিকই তবে যাকে সালাম দিয়েছি সেই সালামের শব্দ শুনে না এভাবে সালাম দিলে যাকে আপনি সালাম করেছেন তার উপর উত্তর নেওয়া ওয়াজিব নয় কারণ সে আপনার সালাম দেওয়াটাই তো শুনে নাই ওয়াজিব কিভাবে দিবে সে আপনি সালাম দিয়েছেন প্রমাণিত হবে যখন তার কানে আপনার সালামের আওয়াজ পৌঁছবে তখন গিয়ে প্রমাণিত হবে আপনি তাকে সালাম দিয়েছেন আওয়াজে পৌঁছল না সালাম দেওয়াটি প্রমাণিত হয় নাই বিদায় তার উপর উত্তরেরও কোনো মাথা লাগবে আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল আরো যদি বলেন বলতে পারবেন অরহমাতুল্লহ হবার কাজ তবে নবী বলেছেন উত্তর উত্তর দাতার জন্য কিছু রেখে দিও তুমি যদি বলো আসসালাম আলাইকুম রহমাতুল্লহ হবার কাজ উত্তর দাদাও এতটুকু কথায় বলবে তুমি যদি ওর জন্য কিছু রেখে দাও তার মানে আসসালাম আলাইকুম ওরমাতুল্লহ এতটুকু যদি বলো তখন উত্তরদাতা আরো একটু বাড়িয়ে বলতে পারবে আর যদি আপনি সালাম আদায় হবে লিখেছেন সালাম দিলে দশ নকি পাওয়া যায় উত্তর নিলে দিলে নব্বই নাকি পাওয়া যায় উত্তর নিলে দশ পাওয়া যায় দেওয়ার নেওয়ার তুলনায় খাওয়া বেশি এই জন্য আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবো আলবাদিব ইসালাম বাড়ি উম মিনাল কিবির সর্বপ্রথম যে মুসলমান ভাইকে সালাম দেয় আল্লাহ রব্বুল আলমিন তার অন্তর্কে অহংকার নামক মহা তাপ থেকে তাকে হেফাজত করে সালাম ওই যা দাওয়া পা যখন তোমাকে দাওয়াত করবে তার দাওয়াতের ডাকে তুমি সাড়া দিবে গরিব না বড় লোক গেলে আমাকে হাদিয়ে দিবে মোরক খাওয়াবে বা খাসির পিস দিবে কি দিবে না এ ধরনের চিন্তার দরকার নেই যেহেতু নবী সাল গোলামের দাওয়াত এবং স্বাধীন যারা ওদের দাওয়াত যখন সে তোমার কাছে কোনো বিষয়ে উপদেশ চাইবে তাকে সদুপদেশ দিবে চার নাম্বার হাসি দেওয়ার পরে যখন সে আলহামদু এতটুকু বলবে তখন আলহামদুলিল্লাহ এই শব্দটি যে শুনবে সে বলবে ইয়ার হামুকাল এটাও একটা হক পঞ্চম নাম্বার হোক যখন তোমার পাড়া প্রতিবেশী অসুস্থ হবে তখন তাকে দেখা করার জন্য যাবে তার শুশ্রূষা করার জন্য তুমি যাবে হাদিসের মধ্যে হুজুর ফাদ সাল আল্লাহ করেন আমা না আদাম ইন্নি মারিস তু ফালাম তাও দিনা রব্বি কাই রব্বুলা আলামীন কলা আমা আলিম তা আন্না আব্দি ফুলান তাও দুহু আমা আলিমটা আনু লাহ কেমত দিন হাসুর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বুনে আদম দীর্ঘ বুনে আদম আমি অসুস্থ হয়েছি কিন্তু তোমরা দেখা করার জন্য আমার আমার সঙ্গে দেখা করার জন্য তোমরা আসো নাই আল্লাহাক বলবেন আমি অসুস্থ হয়েছি কিন্তু আমার সঙ্গে দেখা করার জন্য তোমরা আসো নাই এই প্রশ্নটি শোনার পরে বনি আদম বলবে আল্লাহ আল্লাহর রোগ হয় নাকি আবার আপনি অসুস্থ হয়েছে আপনাকে দেখার জন্য যাব কোথায় যাব আপনাকে আপনার রোগ হয় কিভাবে আবার তাই আও দু রব্বুল আলমে আপনার বাড়ি কোথায় গর্ব আপনাকে চিনি না আপনি অসুস্থ হয়েছেন কোন জায়গায় আপনাকে দেখার জন্য আমরা যাওয়া উচিত ছিল তখন আল্লাহ বলবেন শুনো হে বনিয় তোমার বাড়ির পাশের আমার অমুক এক বান্দা অসুস্থ হয়েছে কিন্তু তুমি তার সঙ্গে দেখা করার জন্য যাওনি যদি তুমি তার কাছে দেখা করার জন্য যাইতে তাকে শুশ্রূষা করার জন্য যাইতে লাওয়া যাত্রা নিয়ে দেখো নিশ্চয় তুমি আমাকে সেখানে পেয়ে যাইতে আমাকে সেখানে অনেক বড় মানে প্রয়োজন আছে যাই হোক তো কোন বনি আদমকে শুশ্রূষা করার জন্য যাওয়া মানে আল্লাহর শুশ্রূষা করার জন্য যাওয়া মাতা পত্তাবি আল্লাহর নবী বলেছেন যখন তোমার কোন মুসলমান ভাই মারা যাবে তার জানাজার নামাজ পড়ার জন্য যাবে তোমার কোন ফাড়া প্রতিবেশী যখন মারা যাবে তখন তার জানাজার নামাজ পড়ার জন্য যাবে এটাও ফাঁড়া প্রতিবেশীর হক এবং সাধারণ মুসলমানের হকান্লাহাম যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর প্রতি প্রতিমান এনেছে সেই যেন তার ফাড়া প্রতিবেশীর হক আদায় করে হজরতে প্রশ্ন করেছেন হক কি কথা বুঝতেছেন কিনা আল্লাহর নবী বলেছেন ইজা এক নাম্বার হক যখন তোমার পাড়া প্রতিবেশী কোন বিষয় তোমার কাছে চাইবে তখন তুমি তাকে সেটা দিয়ে দিবে এক নাম্বার হোক যখন তোমার কাছে কোন সহযোগিতা চাইবে তার সহযোগিতা করো তোমার কোন মুসলমান ভাই যদি তোমার কাছে উদার চায় ঋণ চায় তখন তাকে ঋণ দাও এটাও মুসলমানের হক ওই যা দাওয়া পা যখন তোমাকে দাওয়াত করবে তখন তার ডাকে দাওয়াত কবুল করবে ওই যা মারি যাহা পা যখন অসুস্থ হবে তার সেবা সুস্থার জন্য যাবে ও যখন মরে যাবে তার জানাজার নামাজ পড়ার জন্য যাবে ওই না তোমার কোনো মুসলমান ভাই যখন মুসিবতে পড়ে যাবে ফাজিহি তখন তাকে সান্ত্বনা দিবে তাকে তাসলি তাফাল্লি আজ তাজিয়া সান্ত্বনা দেওয়া যে কোনো বিপদে পড়বে সান্ত্বনা দিতে হবে তাকে অসুস্থ হোক ছেলে মারা যাক বড় কোনো দুর্ঘটনা আসুক সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়াবেন সান্তনা দিবেন। এর থেকে দাঁড় করার কিছু নেই সান্ত্বনা দেওয়া এ দেওয়া মুসলমানের হক সন্তান যদি মরে যায় তাকে গিয়ে সান্ত্বনা দাও আমার কোন আল্লাহ দেয় আল্লাহ যান না যে তাকে দামি উন্নতমানের একটা চাদর পরিধান করাবে সন্তান মারা গেছে সঙ্গে সঙ্গে দৌড় মারবেন তার বাড়িতে তাকে আজ দিবেন তাকে সান্ত্বনা দিবেন গত সপ্তাহে বলেছি না সন্তান মারা গেলে কি লাভ বলেছি না সন্তান মারা যাওয়ার পরে যদি ধৈর্য ধারণ করে ওই সন্তানগুলো গুলো কেমন দিন জাহান নামের পথে প্রতিবন্ধক হইয়া দাঁড়াবে তিনটা সন্তানের কথা হাদিসে এসেছে দুটা সন্তানের কথাও হাদিসে এসেছে একটা সন্তানের কথাও হাদিসে এসেছে যাদের একটা সন্তান দুটা সন্তান তিনটা সন্তান একাধিক মারা যাবে আর যা সান্ত্বনা দিবেন এটা হচ্ছে মুসলমানের হাবাই ক্রাম রিজওয়ান অফরের দুঃখে দুঃখী ছিলেন কোন মানুষ বিপদে পড়ত ওরাও কান্নাকানি শুরু করত সঙ্গে সঙ্গে হাসি তামসা ইত্যাদি না হাদিসের মধ্যে আছে একজন মানুষ মৃত্যুবরণ করলে অপরিচুদ্ধ কোন একটা লোক যদি ওই ফাড়াতে আসত সে বুঝতেও পারত না যে এই লোকটি যে মারা গেল তার মূলত আত্মীয় কারা এটা ব্যবধান করতে পারত না অর্থাৎ ওই এলাকার সকলেই কানত সকলেই কি যার ছেলে মারা গেছে সেও কেনত সাোকেরাও কেনত এই জন্য কেউ ব্যবধান করতে পারত না যে আসলে লোকটা কার সকলেই ব্যথায় কি ছিল কলা ব্যতীত ছিলামা আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতেরা তোমার কোন মুসলমান ভাই মুসিবতে পড়লে যদি পারো সান্ত্বনা দিবে কিন্তু কোনদিন তাকে মুসিবতে পড়তে দেখে হাসি ঠাট্টা করিও না আনন্দ উপভোগ করিও না কারণ তুমি তোমার মুসলমান ভাইয়ের বিপদের সাথে সাথে যদি হাসি ঠাট্টা করো হাস উল্লাস করো আল্লাহর আলামিন। एर बड़ एक मुसिबते तुमा के फेले दीबी तुम्हें ट्रो पाना पर ताब हसाई जार मुसीबत देखिए तुम हेसे कठिन मुसिबत दिए तुमा का दी करसिबते पड़े आशा हासी ना प्रतिबीर हक शांतनाल्लाहर नबी तुम्हें ताके की दिबे शांतना दिव ও বাই মিতাওয়া বেদমা দরগমে আচ্ছা ডক্টর ইকবাল বলেছেন তুমি একজন কুতুব হইতে পারো তুমি একজন ফির হইতে পারো তুমি একজন হাই লেভেলের মানুষ হতে পারো একজন ডক্টর হতে পারো একজন প্রফেসর হতে পারো একজন ক্ষতি হতে পারো কিন্তু তুমি প্রকৃত মুসলমান ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত অন্যের দুঃখে দুঃখী না হবে অন্যের দুঃখে দুঃখী না হওয়া ছাড়া তুমি কামেল প্রকৃত মুসলমান আর আত্মীয় কারে কয় যার সঙ্গে আত্মার সম্পর্ক আছে আত্মীয়ত্ত কি যে আমার আত্মীয় তার অর্থ কি যার সঙ্গে আত্মার সম্পর্ক আছে তাকেই বলা হয় আত্মীয় আপনার আত্মীয় মানে আপনার আত্মা হের আত্মা এক সে বিপদে পড়েছে মানে আপনি বিপদে পড়েছেন এটাকেই তো বলা হয় আত্মীয় আত্মীয় বিপদে পড়েছে ফাড়া প্রতিবেশী বিপদে পড়েছে আমি হাসতেছি তাহলে কি আমি আত্মীয় নাকি আমি দুশ্মন দুশ্মন না আমি আত্মীয় তাহলে আত্মার সম্পর্ক তাকতে হবে তার মচিবতা আপনাকেও দিনতে হবে এটাকে বলা হবে আত্মীয় আল্লাহর নদী বলেছেন আমার ফাতিলে ফাতিলের খুশবু দিয়ে কোনদিন তোমার ফারা প্রতিবেশীকে কষ্ট দিও না তার কি অর্থ হতে পারে তুমি গোষ্ঠ রান্না করতেছ গোষ্ঠীর সুগ্রাম পুরো বাড়িতে মহামহ মহ হয়ে গেছে হতে এমন দুঃখিল না কেউ তোমার এই গোষ্ঠের গ্রাম যেতে পারে যে বছরে একবারও গোষ্ঠাত করতে পারে নাই পারে কিনা এমন লোক আছে না সুতরাং গোষ্ঠের গ্রাম দিয়ে কোনো মুসলমানকে জীবনে কষ্ট দিও না যদি গোষ্ঠাট করো জোল একটু বাড়াইয়া দাও নবীর হাদিস জোল একটু কি করো বাড়াই দাও না হয় তাকে কিছু দান করো তারপরেও কোনোদিন ফাড়া প্রতিবেশীকে এভাবে কষ্ট দিও না আল্লাহ ফাজ তোমাকে দন সম্পদ দিয়েছে এক কৃষায় তুমি বসো আরো রিক্সায় মাল বোঝাই করি গড়ে ঢুকো কিন্তু ফাড়া প্রতিবেশী হাজার হাজার মানুষ আছে এগুলো দেখতেছে কিনা এটা কষ্ট পায় তোমাকে আল্লাপাক দন সম্পদ দিয়েছে দুইশো লেচু বা পোটলাতে নিতেছে এভাবে দেখাইয়া দেখাইয়া যারা জীবন জীবনে এককালিচু কিনতে পারে না এদের অন্তরে কষ্ট আসবে আল্লাপাক তোমাকে সম্পদ দিয়েছে ভালো তুমি এটাকে গোপনীয়তার সাথে নিয়ামত ভোগ করো নেমত ভোগ করার কথা আল্লাহাকও বলেছেন ও আমা বিনয় বাচ্ছি রব্বিকা পাশ কান করো না দন সম্পদ আমি দিয়েছি খরচ করো নিজেও খাও বাল বাচ্চাকেও দাও পাড়া প্রতিবেশীদেরকেও দাও কানচুসি করো না তাহাদের নামক নামক তুমি প্রকাশ করো আপনি একজন লোককে একজোড়া স্যান্ডেল দান করছেন এখন আপনার কাছে কি ভালো লাগে বলেন তো আপনার কাছে এটাই ভালো লাগে যে আমি তাকে স্যান্ডেল দিয়েছি সে ওই স্যান্ডেলটা পায়ে দিয়ে হাঁটুক এবং এটা আমার দৃষ্টিতে পড়ো কি করুন চান না যাকে আপনি একটা লঙ্গি দান করেছেন পাঁচ দাও কিনা হ্যাঁ পাঁচ দিতে দেখলে খুব খুশি হয় তা আল্লাপাকে আমাদেরকে দনশম্ব দিয়েছে ঠিক কিনা কেন আল্লাহ চায় বন্দা এগুলো কি করো বলেন না কেন এগুলো ব্যবহার করুক খাস গায়ে দেখ মানুষদেরকে দেখ আমার নামত যেন তার গায়ে বেশি উঠে এটাকে যেন ব্যাংকে লুকায় না রাখে ঘরের ভিতরে লুকায় না রাখে আল্লাহর নবী বলেছেন বেলাল রে খরচ করতে থাকো আরসওয়ালাকে কোনোদিন খালি মনে করো না আরসওয়ালাকে কোনোদিন খালি মনে করো না খরচ করতে থাকো আনফিক খরচ করতে থাকো নিজেও খাওয়া ফাড়া প্রতিবেশীদেরকেও খরচ করতে থাকো কিছু কৃফন প্রকৃতির লোক আছে দেখবেন পাঁচশো টাকা দিনে অন্তত আট দশ বার গনে সেদান আছে এখানে পাঁচশো টাকা সে ভালো করেই জানে এরপর আবার একবার গুপনা বাইরি করে হ্যাঁ মার্লাস ঠিক আছে আবার টান দেখে হ্যাঁ ঠিক আছে আলমারি দাবার পুলিশ চেক করে ঠিক আছে টাকা কত টাকা গনে বেশি কিছু লোক আছে না এ ধরনের এরাচু টাকা গণনা করা এটা কাঞ্জুসের লক্ষণ টাকা গনি যারা খরচ করে আল্লাহ গনি গনি দেয় তাদেরকে আর যারা গনা সাবাই খরচ করে পকেটে হাত দিছে যা উঠছে দিয়ে দিছে কত উঠছে সেটাও থাকে না আল্লাহ বলে আমিও তাকে এবার অগণিত টাকা দান করি সব আনাল টাকা গনাগনি কম করবেন খবরদার এই টাকা আল্লাহ আপনাকে দান করেছেন আপনি মায়ের থেকে আসার সময় টাকা বুঝে নিয়ে এ দুনিয়াতে আসে খালি হাতে এসেছে যে দান দানে বাড়ে খরচ করবেন আপনি পেট ধরি খাবে সারা প্রতিবেশী উপবাস থাকবে আপনি ইমানদার হতে পারবেন না আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না যে ফ্যাট ভর্তি করি খানা খায় অথচ তার ফাড়া প্রতিবেশী ক্ষুদার্ত থাকে সে কখনো ইমানদার হতে পারে না আমার ভাইও আল্লাহর নবী বলেছেন হে আমার মত গরের স্বাদ এত লম্বা দিও না যে পরিমাণ লম্বা দেওয়ার কারণে তোমার গরের ওয়ালের সাথে বাতাস বাড়ি খায় বাতাস আর পরের ঘরের দিকে আর যায় না ওয়াল এত লম্বা কি এত লম্বা ওয়াল দিও না যে বাতাস আছে ওদিকে মুখ ফাতে তোমার ঘর একবার উঁচু করি ঘর করছো বাতাস এসে ডাকা খায় আর তোমার পাড়া প্রতিবেশীর ঘরে বাতাস কি করে না ঢুকে না এমন লম্বা ঘর তুমি কি দিও না হা যদি এ ধরনের পাড়া প্রতিবেশী না থাকে সেপারেট একা বাড়ি আপনার কোন সমস্যা নেই সেটা করতে পারে। পারা আলাহি আসাল্লাম জান্নাতা। মাল্লায়া বাওয়া নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত ইমানদার নয় যার কারণে যার উপদ্রবের কারণে তার পাড়াপুতি বেশি কষ্ট পায় সে কিমানদার দুইজন মহিলার সম্বাদ নবীর দেওয়া হয়েছে ইয়ার অসুর আল্লাহ ইয়ার অসুল আল্লাহি এই মহিলাটি নামাজ পড়ে খুব বেশি রোজার মৌসুমে রোজা রাখে সব সময় দান করে এবারদের কোনো কমতি তার কাছে নেই তবে ফাড়া প্রতিবেশী তার কারণে কষ্ট পায় নবী বলেছেন সে জাহান নামে রয়ে গেল কোথায় রয়ে গেল। গেল্লাহি আমাদের পাড়ায় আরো একজন মহিলা নামাজও কম পড়ে এত বেশি নামাজ পড়ে না পাঁচক নামাজ ঠিকঠাক মতো পড়ে এত বেশি নফলও পড়ে না এত বেশি রোজাও রাখে না শুধু মাসের রোজাগুলো ঠিকঠাক মতো রাখে মানে নকল আবাদত কম নকল আবাদত কি তবে তার কারণে তার ফারাপিবেশী কখনো কষ্ট পায় না আল্লাহর নবী বলেছেন হিয়া পি হিয়া পিল জানা এ আমার সাহাবিরা এই মেয়েটি জান্নাতে রয়ে গেল চোহান আল্লাহ এই মেয়েটি কোথায় যাবে আহ নামাজ পড়ি রোজা রাখি আবার গালা গালিতেও আমি এক নাম্বার এমন অনেক লোক আছেন না নাই আরেক পাঁচের না গা আছে না নামাজও ফত হবে এটা আপনার আমলকে কি করবে ধ্বংস করি ফেলবে নামাজ মাথুর তো ঠিকঠাক মতো পড়েন এমন ভাবে চলাফিরা করবেন যাতে করে আপনার ফাড়া প্রতিবেশী আপনার কারণে কষ্ট না পায় এর প্রতি আপনার স্মরণ দেখতে হবে আল্লাহরীকে জিজ্ঞাস করা মুসলমানের ইসলাম শ্রেষ্ঠ ইসলাম নবী বলেছেনসলিম নামিলিহি হে আমার সাহাবিরা শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ মুসলমান ওই ব্যক্তি যার হাতও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে যার হাত ও মুখ হইতে অপর মুসলমান মুখ দিয়ে কাউকে হয়তো গালি করে না বলেন না কেন মুখ দিয়ে কি করে না হাত দিয়ে কাউকে হয়তো মারে না প্রহার করে না। হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে সমাজের অনেক লোক আছে মুখ ফাতে টয়লেট দেয় এজন্য দেয় যাতে করে এই বাড়িওয়ালা কষ্ট পায় এ কখনো প্রকৃত মুসলমান হতে পারে না বায়ের সামনে কাঁটা দিয়ে বেড়া দেয় যাতে করে তার কোনো গেস্ট মেয়মান না আসতে পারে এ কখনো প্রকৃত মুসলমান কি নয় অপর মুসলমানকে কষ্ট দেয় এমন জোরে বাড়ায় দেয়ের পাশের লোকরা ঘুমাইতে পারে না এমন ঘটনা হয় না বিশেষ করে বিয়ের অনুষ্ঠানগুলোতে গুলোতে পাঁচ সাত দিন আগ থেকেই বড় বড় সিঞ্জার ডেক্সেট চালিয়ে দেওয়া হয় পাশের লোক তার প্রভাবে কথা বলে না মেয়া মানুষ প্রভাবে কথা বললে তো আবার রমজান দিত না কিন্তু কষ্ট পায় নীরবে বলেন নীরবে কি ভায় আছে না আসেনা না এরা কামেল মুসলমান এত জোর কে গান যদি মনে হচ্ছে আপনি নিজে চলেন আরেকজন মুসলমান কেন গুম আপনি নষ্ট খবর কামেল মুসলমান হতে পারবে না একবার রাস্তায় বেরিয়ে একটা ঘোষণা দিলেন এ আমার কে আছে এমন যা আমার থেকে কিছু কথা শুনবে এবং ওই অনুযায়ী আমল করবে আমার থেকে কিছু কথা শুনবে এবং ওই অনুপাতে আমল করবে অথবা ওই ধরনের মানুষদেরকে শিক্ষা দিবে যারা শুনে আমল করবে কে আছে এমন আবু হরাই তাল দাঁড়াই বলেছেন আমি শুনবো আপনি বলেন কি বলতে চান আল্লাহ নবী বলেছেন ওকলা তাকুন না কথা বুঝতেছেন কিনা ভাই কে আছে এমন আমাদের থেকে কিছু আমার থেকে কিছু কথা শিখে আমল করবে আবু হরারা বলেছেন উজুর আমি বলেন উজুর কি আল্লাহর নবী বলেছেন হারাম থেকে তুমি বেঁচে থাকো গত কয়েক সপ্তাহ আগে বলেছি শরিয়ত বলেন তরিকত বলেন মার এপত বলেন বেলায়েত বলেন হাকিকত বলেন সব নির্ভরশীল হালাল খাদ্যের উপর কিসের উপর হারাম খাবেন শরীয়ত আপনার কাছে কি হারাম খাইবেন গাজা টাইনবেন আর বেলায় তার মারে পথ নিয়ে মরেন মারে পথ মারি গিয়ে পথ মারে কি মারে কোন মানে হকের পথ দেয় না জান্নের পথ দেখায় এই সমস্ত বন্ডফির এটা মারে ফত মারে পথ নারে পথ মানে জান্নাতের পথ মারি দেয় ই মাহারেম এক নাম্বার নবীর নসিহত হে আবু হরাই রা হারাম থেকে বেঁচে থাকো তুমি সব চাইতে বড় যাবে আল্লাহর দরবারে কি হবে গণ্য হবে বড় দলি ভালো থাকুক মন্দ থাকুক বলেন ভালো থাকুক কি কালিমা পড়েছি আমরা আমান তুমিল্লাহি ও মাল্লাহিহি অ আল্লাহ যেটা তোমার জন্য নির্ধারণ করেছে ভাগ করে দিয়েছে তোমার ব্যাপারে ওইটার সাথে তুমি রাজি হয়ে যাও তাকে সে মে কি হারে কি হর চিজামে জল নেজর আয়া বুলবুল কোয়া নালা উপর ওয়ানা কো জল না গমহাম দিয়া সব সে যুম শিক নজর আয়া গমহাম দিয়া সব সে যুম নজর আয়া আল্লাপা এই পৃথিবী সৃষ্টি করার আগে কার কোপালে কি তবদির লিপিবদ্ধ হয়েছে মানুষ মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তবদির লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ পক্ষ থেকে ওইটা আপনাকে ভোগ করতেই হবে এটা কি করতে হবে রাজি হয়ে যান বা কোন চুচেরা নেই কোন শেকাইট নেই তিন নাম্বার সারা প্রতিবেশীর উপরে স্নান করোয়া করো তখন তুমি তোমার জন্য সেটাই ভালোবাসো কথা বুঝেন নাই তোমার জন্য যেটা ভালোবাসবে তোমার বাড়ির জন্য সেটা কি ভালোবাসবে তাকুন মুসলিমা তখন প্রকৃত মুসলমান হতে পারবে সিরা দুধা কখন আমরা ভালোবাসি করি না ভিক্ষুকের অপেক্ষায় থাকি ভিক্ষুক আর যেটা তুমি পছন্দ করো নাই সেটা বিক্ষুকের জন্য কিভাবে পছন্দ করলে বলো তোমার সিরা কখন ভিক্ষুক এসে দরজায় টুক দিবে আমি তাকে সিরা পাঞ্জাবিটা দেব। এর ভাই তুমি তো সিরা পাঞ্জাবিটা গায়ে দেও না এটা তোমার জন্য তুমি অপছন্দ করো তাহলে গরিবের জন্য তুমি সেটা কিভাবে পছন্দ করলে কথা বুঝুন কিনা এই জন্য দান করতে হইব কি বলে না কেন ভালো জিনিস দান করতে হবে কি আপনি যেটা খাবেন যেটা আপনি পছন্দ করবেন সেটা ওপর কি দিবেন টাকার নোট আছে দুইটা একটা পুরাতন একটা নতুন আরে টাকার কি মায়া মাথাওয়ালারে দিবে ওই পুরাতনটা দে নতুনটা রাখে দে মনে হয় যেন এটা থাকবে তারা থাকবে এই জন্য আগে নতুনটা দিবে পুরাতনটা তোমার পকেটে থাকবে এটা খরচ হবে পরে কথা বুঝতেছেন কিনা পুরাতন টাকা খরচ হবে কি এটাও বেশ দম সম্পদ্রহ তোমার ভিতরে নতুন টাকা মসিদি দেয় তুমি কিভাবে না অসল টাকা মসিদি দাও জাল টাকা মুসিদে দাও খবরদার আমার ভাইরা এবু রায়রা তুমি অধিক পরিমানে হেসো না না কাস্তে হেক তুমি তুল কলবা ওদিক ফরি মানে হাসলে মানুষের অন্তর মরে যায় ওদিক হাসলে মানুষের অন্তর কমে যায় মানুষের রব কমে যায় মানুষের স্যার আর নূর কমে যায় কলিলাম আল্লাহ পাক বলেছেন তারা যেন বেশি ফরি মানে কাঁদে এবং কম যেন হাসে কম যেন কি আর বেশি কম হাসতে হবে বাইক বলেছিলাম হারা প্রতিবেশীর হ। অনেক আছে আমাদের কাছে অনেকে আছে ফাড়া সঙ্গে কথা বলে না আছে না নাই এই জন্য বলে না কারণ বালাজ তো হেরেও দিতে আগে কথা বন্ধ করে দেয় যাতে করে হেরার দেওয়া না করে হেরার কি দেওয়া না লাগে আগেই কথা বন্ধ করে বেজার বেজাল লাগায় ফ্রিজ কিনবার আগে বাইদি বেজার লাগা দেয় জান হের ফ্রিজ আর কেউ কিছু না রাখতে পারে কথা বন্ধ করে যায় বেজাল করে কথা বন্ধ করে বছর কে বছর ফাড়া পুতির সঙ্গে বেশির সঙ্গে কথা বলে না এমন শ্লোক সমাজে পাওয়া যাবে কিনা ভাইও নবী হাতেছি কি বলে না আল্লাহর নবী বলেছেন কোন কারণে তুমি যদি তোমার মুসলমান বাইয়ের উপর অসন্তুষ্ট হয়ে তার সঙ্গে সম্পর্ক ছেদ করে দাও সম্পর্ক ছেদ করে দাও কথাবার্তা বন্ধ করে দাও কদিন কদিন তিন দিনের বেশি বলেন কদিনের বেশি তিন দিনের বেশি যদি কোন কারণে মন মানিল সৃষ্টি হওয়ার কারণে তার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছ হে আমার উন্মতেরা স্মরণ রাখবে ওই অবস্থায় যদি তুমি মারা যাও সোজা সোজা তুমি জাহান নামে চলে যাবি কোথায় যাবে কথা অন্তত কথাটা চালু রাখবেন তার সঙ্গে কথা বন্ধ করে কি কোনো কমে যাবে না আল্লাহর নবী বলেছেন আমার আসেন তার রিজিকে প্রশস্ততা আসুক তার মানে তার রিজিক বেয়ে যায় এমন সে যদি চায় সেই বিলম্বেন গাল করুক দীর্ঘদিন দুনিয়াতে বেছে থাকার আশা আগে। যদি এই দুইটা জিনিস তোমাদের মধ্যে কেউ চায় একটা হল কি রিজিকের প্রশস্ততা আরেকটা হচ্ছে বিলম্বে মৃত্যু কথা কন্যা বিলম্বে কি আমরা কি বাঁচতে চাই না মরতে চাই আরেক কন্যা হয়তো কিন্তু এত প্রাধান্য দেয় নিজের সন্তানের থেকেও মানুষের জীবনকে নিজে প্রাধান্য দেয় আমি আমার উস্তাদের মুখ থেকে শুনেছি নোয়াখালীর হাফিজ মুস্তাফিদুর রহমান সাহ দাম আদার গাদুম অনেক প্রসিদ্ধ লোক উনার নিজ মুখের কথা যে বন্যার সময় নিজে দেখেছেন ঘটনা এক ফুলে তার সন্তান নিয়েছে পানে উঠতেছে সন্তানকে ফুর উঠাইতেছে দেখলো যে তার নাক পর্যন্ত গেল মা। মা তখন তার পায়ের নিচে দিয়ে মা বাঁচলো সন্তানটাকে শেষ করলো এতক্ষণ পর্যন্ত সন্তানকে বাঁচাইছে আর যখন দেখলো নিজে কিনতেছে মারা যাইতেছে তখন সন্তানটাকে মারি সে কি করছে তাহলে মানুষ বাসতে চায় কিনা আরে বলেন না কেন সাই কিনাতে শুনছেন আর যদি হরতাল না থাকে আপনি মৃত্যু পড়ার জন্য কি তৈরি করছেন মৃত্যু খোঁজার কেমন ছে আপনাকে মৃত্যু খোঁজার জন্য নবী বলেছেন আমার সাবিরাত আমার উন্মত কোন দিন কোন মুসিবতে পড়ে মৃত্যুর কামনা করো না বরং সেই কথা বলতে পারো আল্লাহ যদি বেঁচে টাকাটা আমার জন্য ভালো হয় আমার হায়াত বাড়ায় দাও আর মরে যাওয়াটা যদি ভালো হয় তাহলে আমাকে মরি না মরি খেলা শুরু খেলা শাস্তা শুরু মরি না মরি কি তো এর করছেন মরিনেকা না তো অর্ধেক মাথায় টুফি কেন কি কেন আসছেন আপনারা এখানে শূন্যতা শূন্যতার গুরুত্ব আপনাদের ভিতরে বা আমি কথাটা মসজিদে বলি যে নবীজি টুপি মাথার দিয়ে নামাজ পড়েছে নবীর এটা দায়ী সুন্দর সারা জীবন এক মিনিটের জন্য নবী মাথার দিকে টুপি বলে নেয় আমি বলি এত বড় একটা জুমেন নামাজ কত ধরনের প্রস্তুতি দরকার ছিল আদালত এক ঘন্টা আগে মতো চাইবেন চার দরবার আসতেছে ডলেন সবাই বলেন এটা আল্লাহ দরবার এটা কি ফাইজলামি নাকি আমরা শ্বশুরবাই যাইবেন আট দিন আগুন ফাইনজে টাকা টুকা রেডি করেন শ্বশুর বাইব দিলে আর মসজিদে আবেন না আপনার গাড়ি থেকে দুর্গন্ধ বের হয় মুখ থেকে বিধান এখানে যে কোনো আবাদত করবেন ফরিফেটি করে আবাদত করবেন কথা বুঝতেছেন কি নামাজ নামাজ পড়বেন আব না আয়ত না কেন আয়ো আপনার আবাদত দৃত বলেন কেন আইবো আবাদত নেওয়ার জন্য মসজিদে আসবেন সারা গায়ে ছেড় লাগাইবেন মেহমানা আমার থেকে এবাদত নেওয়ার জন্য আসবে দুলার মতো সে আসবেন আদম ফয়জুল্লাহ রহমতুল্লাহ ব্যাপারে শুনেছি নামাজ পড়ার আধা ঘন্টা আজ থেকে আনা সামনের একটা আনা ফাগরি একবার বানতে একবার ফুলতো একবার বানতে একবার খুলতো কে সুন্দর অনরে আবার খুলত আবার এটার আর কিন্তু আবার ফুলত এটার আবার বানতো তারপরে মসজিদে আছি আল্লাহর দরবার হাজিরা দিচ্ছি আপনার কথা মনষ্ট দিয়েছেন মনে না আমি বলতে হবে এই কথাটা আমি বলতে হবে আমি বলবো ইনশাল্লাহ দশ আমার নিঃশ্বাস থাকবে আমি ইনশাল্লাহ নবীর সুন্নত কথা বলেই যাব। আল্লাহ রব্লে আলমিন আমাদের সকলকে ফাড়া প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করে আখের দাওয়ান আরপুল আলমিন যারা সুমুখ পয়েন তারা সুমথ পয়েন